শামুক আর চেরি গাছ অনেক কাল আগে একটা ছোট্ট সুন্দর বাগানে একটা অপূর্ব চেরি গাছ ছিল চেরিগুলোকে দেখে মনে হতো অজস্র চুনি গাছে ঝুলে আছে এখন বাগানে একটা ছোট্ট শামুক বাস করত। তার নাম ছিল শেলি শ্যালি খুব আনন্দে ছিল গ্রীষ্মে আর বসন্তে সে প্রজাপতিদের সঙ্গে খেলত আর পাখিদের দেখত কিন্তু শীতের ঠান্ডায় শ্যালি তার উষ্ণ ছোট্ট খোলসের ভেতরে ঢুকে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে একবার এরকম এক শীতের শেষে শ্যালি শীত ঘুম থেকে জেগে উঠে তার খোলসের বাইরে এলো উঁকি মেরে দেখলো যে সত্যি বসন্ত এসেছে কিনা আর খুশি হয়ে দেখল যে এসে গেছে দেখে ফুলের সবাই খুশি হয়ে সূর্যের দিকে পাপড়ি মেলেছে দেখে মৌমাছিরা গুনগুন করে ফুলেদের গান শোনাচ্ছে আর প্রজাপতিরা নেচে নেচে উড়ে বেড়াচ্ছে শীতের সময় এত কম খেয়েছি এখন যা পাবো তাই খেতে পারি কিন্তু এত বড় বাগানে কোথায় কি খুঁজে পাবো সে এদিক ওদিক তাকাতেই তার নজর পড়ল ওই বিরাট চেরি গাছটার দিকে ও চেরি গাছের সে ছিল সেলির বন্ধু মিস্টার ক্রকি অরে এই সকালে তুমি যাচ্ছি ক্রকি আমার খুব খিদে পেয়েছে এই গাছের মাথায় যে চেরি ফলেছে আমি সেগুলো খেতে থাকবে। তোমার যদি আমার মতো পা থাকতো তাহলে আমার মতো পারতে তাহলে আর এত কষ্ট করতে হতো না আমি জল খাবারের জন্য মাছি ধরতে যাচ্ছি তুমি কি আমার সঙ্গে আসবে আমারও তো রসালো খাবার না। এবার আমার যেতে হবে এবার আমি যাই মজা করে তোমার খাবার খেও আর সে মাছিদের পেছনে লাফাতে লাফাতে চলে গেল কিন্তু উতলা হয়ে এমন লাভ দিল যেখানে তার আরেক বন্ধুর সাথে দেখা হলো বাম্বল মৌমাছি বাম্বল ভন ভন করে উড়ে এলো সেলিকে দেখেই তুমি এখানে কি করছো তুমি কি এখানে হাওয়া খেতে এসেছো बुझ फात बुझी धन्यवाद धीरुजे पोचो गरम चले आसा कर মোটাই তুমি পড়ে যাবে না আমি তোমাকে খুব সাবধানে নিয়ে যাব। সত্যি বলছি তুমি আমাকে বিশ্বাস করতে পারো যদি তুমি না যেতে চাও তাহলে যেও না আশা করি রসালক চেরি তোমার ভাগ্যে নিশ্চয়ই জুটবে এই বলে বাম্বেল ভন ভন করতে করতে চলে গেল শ্যালি আবার নিজের মনে ধীরে ধীরে বেয়ে উঠতে লাগল দিনের বেলায় শ্যালি মাঝে মাঝে খুব ক্লান্ত হয়ে পড়ে কিন্তু লাল রঙের চেরির কথা মনে পড়তেই আবার বাইতে শুরু করে যখন রাত নেমে আসে সে তার খোলায় ঢুকে আরামে একটা ঘুম দিয়ে নেয় পরের দিন সকালে উঠে আবার বাইতে শুরু করে মরশুম বদলাচ্ছে গ্রীষ্ম আসছে আর ছোট্ট আরে তুমি কি এখানে ফুল ফুটতে দেখতে এসেছো খুব সুন্দর দেখতে তাই না তবে তেমন অসাধারণ স্বাদ নেই যখন এরা রসালো চেরি হয়ে যাবে তখন আমি খাবো তাই তুমি এখানে এসেছ কিন্তু বিরাট টানা থাকতো তাহলে ওরে খুব সহজেই ওপরে পৌঁছে যেতে দেখেছ দে কি সুন্দর তাই না ওরা কি চমৎকার দেখো ওরা কি সুন্দর धनी थम देखे दोचिर मिचिर कर আমি সেগুলো খেতে এসেছি তুমি চেরি খেতে এত ওপরে উঠেছো এটা কিন্তু খুব কঠিন কাজ হ্যাঁ কঠিন তো বটেই এতদিন ধরে উঠছি আর এত খেতে পেয়েছে चिंता करो ना शेष होनी उठते চারিদিকে এমন অপূর্ব লাল চেরি যা সে কোনদিনও দেখেনি দেখে কি রসালো মনে হচ্ছে আমি এখন কোনটা খাই আমি কোনটা খাই ও অত ভাবার কি আছে আমি সব কটা খেয়ে শ্যালি খেতেই লাগলো যতক্ষণ না তার পেট ভরলো তার পেট পুরো ভরে গেল আর সে নিজেই ফুলে ফেঁপে চেরি হয়ে গেল খুব পেট ভরেছে আমি খুশি যে হাল ছেড়ে দিই নি অনেকদিন ধরে কষ্ট করে উঠেছি কিন্তু সুস্বাদু ফল পেলাম আমি আর সত্যি শ্যালি খুব খুশি হলো সে পরিশ্রম করেছে ধৈর্য ধরে বে বে ওপরে উঠেছে সেলি দেখে দিল যে যদি তুমি সত্যিই কিছু চাও তাহলে হাল ছেড়ে দেবে না